الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوصل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مزل له ومن يزلله فلا هادئ له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك لاح ولا زد له ولا ند له ولا حد له ولا عدل ولا له ولا مثل له ولا مسل له ولا مصيل له ولا مثال له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيب محمدا عبده الذي أرسله إلى, إِلَى اللَّهِ بِإِذْنِهِ وَسِرَاجًا مُنِيرًا দু মিন্ত নিজি বিসমিল্লা রহমানি রি মুসলিমিন পামা হাজারাফওক সালাতিন ফামা তাদা খালা না আমান্তু বিল্লাহ সদা কল্লহহুুমাউলা নালাজম ওসদা কৰ চুুলু হুন নাবিুনকাম অনহনু আলা জাল কালামীনা সাহদি না অসাহগি রব্বিল আলামীম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 কোরআন কারিমের পাঁচ নম্বর পারার সুরায় নিচার একত্রিশ নম্বর আয়াত এবং আবুদাবুদ শরীফের একটি হাদিস আপনাদের সম্মুখে পড়েছি আয়াত এবং হাদিসকে সামনে রেখে নির্ধারিত সময়ের ভিতরে কিছু কথা বলার ইচ্ছা করবো আমার তা অল্লা বিল্লাহ গত দুই সপ্তাহ যাবত আমি আপনাদের সম্মুখে কবিরাগুনা নিয়ে আলোচনা করেছিলাম কোন কোন জিনিস কবিরাগুনা আমাদের বুজুরগার এদিন কোরআন এবং হাদিস তাতাব্বু তালাশ করে কবিরাগুনার একটি তালিকা আমার আমাদেরকে দিয়েছেন একটি তালিকা আমাদের সামনে পেশ করেছেন সে কবিরাগুন কবিরাগুণ কবিরা গুণা গত সপ্তাহ এবং এর আগের সপ্তাহ তিরিশটা পর্যন্ত আমি আপনাদের সম্মুখে আলোচনা করেছিলাম আবার বলছি সেরেক করা কবিরা গুনা অন্যায় ভাবে কাউকে হত্যা করা কবিরা গুনা মাতা পিতার নাফরমানি করা কবিরা গুণা এতিমের সম্পদ খাওয়া কবিরা গুনা মত খাওয়া কবিরা গুনা অন্যের গিবধ করা কবিরা ওয়াদা ভঙ্গ করা কবিরা গুনা আমানতের খেয়াল করা কবিরা গুনা মিথ্যা সাক্ষী দেওয়া কবিরা সত্য সাক্ষী গোপন করা এটাও কবিরা কবর সেইটা করা কবিরা গুনা ইচ্ছাকৃত নামাজ ছেড়ে দেওয়া কবিরা গুনা কোরআন ফোড়ে যাওয়া কবিরা গুনা সঙ্গে সংগম করা এটাও কবিরা গুনা মাফে কম দেওয়া কবিরা সমকামিতা করা কবিরাগুনা। গুণা কাছে যাওয়া কবিরাগুনা। গুনা স্ত্রীর ভুজ্য ধারে সহবাস করা কবিরাগুনা। ১৯ নম্বর নাম্বার ঋতু অবস্থায় স্ত্রী সংগম করা এটাও কবিরাগুনা গুণা বিলাপ করা কবিরাগুনা গুনা গান বাদ্য করা গান বাদ্য শোনা গাওয়া ইত্যাদি কবিরা জুয়া খেলা কবিরাগুনা খাদ্য শস্যের উদ্যম খুশি হওয়া এটাও কবিরাগুনা। নৃত্য দেখা কবিরাগুনা, অনুমতি ছাড়া কারো ঘরে প্রবেশ করা এটাও কবিরাগুনা। গুনা কাউকে অসম্মান করা কবিরাগুনা, গুনা কাউকে কষ্ট দেওয়া কবিরাগুনা, গুনা চগুনখুরি করা কবিরাগুনা, কাউকে অভিশাপ দেওয়া কবিরাগুনা। গুনা ব্যবিচার করা ঘৃণা করা এটাও কবিরাগুনা। গুণা এই ত্রিশটা পর্যন্ত আমি আলোচনা করেছিলাম একত্রিশ নাম্বার কবিরাগুনা। কোন মানুষ বিপদে পড়লে খুশি প্রকাশ করা কোনো মানুষ বিপদে পড়লে খুশি প্রকাশ করা তার বিপদে এটাও কবিরা গুণা হাদিসের মধ্যে আছে কলাহি ও আমার ও তোমার কোনো ভাই বিপদে পড়লে তুমি কখনো খুশি প্রকাশ করো না কারণ তুমি যদি অপরবাহের বিপদে খুশি প্রকাশ করো আল্লাহ রব্দুল আলমিন ওই ঠুবহু ওই মুসিবতে তোমাকে ফেলে আবার তাকে হাসাবে এই জন্য কার মুসিবতে খুশি না হওয়া তার সাথে ব্যতীত হওয়া এটাই হচ্ছে আল্লাহ রসুলের আদেশ খুশি প্রকাশ করা এটা কবিরে গুণে সান্ত্বনা দিবেন বিশেষ করে কোনো মানুষ যদি মরে যায় কারো বাচ্চা কাচ্চা মরে যায় বিভিন্ন জায়গাতে দেখা যায় মানুষ খুশি প্রকাশ করে কারো সামনে প্রকাশ করে না কিন্তু ভিতরে ভিতরে খুশি অথচ হাদিসের মধ্যে আছে আল্লাহর রবি বলেন সুসিয়া ফিল আজ্লা যে ব্যক্তি সন্তান হারা কোনো মহিলাকে সান্ত্বনা দিবে সন্তান হারা কোনো মহিলাকে সান্ত্বনা দিবে আল্লাহ রব্দুল্লাহ আমিন জাননা যে তাকে একটি রেশমিচ কাপড়ের চাদুর পর এই জন্য অপরকে শান্ত্বনা দিবেন বিপদের সঙ্গে তার বিপদে আপনি কখনো খুশি হতে পারবেন না আল্লা ডক্টর ইকবাল বলেছেন মিতাওয়া মিতাওয়ানি গেব মিতাওয়া কুদ বেজমা সুদ মিতাওয়ানি খাহি, মিতাওয়ানি সুদ ইনসা সুদান সুদানি তা নজদেদর সুদান তুমি গাউ শুতে পারবে কুতুব হতে পারবে বড় একদিন দার্শনিক হতে পারবে হাই লেভেলের মানুষ হতে পারবে তবে প্রকৃত মানুষ হতে পারবে না প্রকৃত মানুষ তুমি তখনই হবে যখন অন্যের বিপদে তুমিও কি হবে ব্যতীত হবে অন্যের বিপদে তোমার মুখ থেকে আস শব্দটি যখন বের হবে বুঝতে হবে তোমার ভিতরে প্রকৃত ইনসানিয়ত হাকিগত ইনসানিয় তোমার ভিতরে এসে গেছে তাহলে অফরের মসিবতে খুশি হওয়া এটা কি কবিরা গুনা বত্রিশ নাম্বার কবিরা গুনা যেই কথা হাদিসে নেই সেই কথা হাদিস হিসাবে বর্ণনা করা অর্থাৎ জাল হাদিস বর্ণনা করা একটা কথা নবী বলে নাই বলেন নাই কিন্তু আপনি বলতেছেন এই কথাটা নবী বলছে জাল হাদিস বর্ণনা করা যেটা হাদিসে নেই সেটাকে হাদিস বলে প্রকাশ করা বর্ণনা করা এটা হচ্ছে কবিরা গুণা কলারসুল্লাহ আলাই হাদিস সতর্ক করে দিয়েছেন উম্মদেরকে হে আমার উন্মতরা হাদিস বর্ণনা করা থেকে সাবধান একটা কথা বলে তুমি বলে দিয়েছ এটা হাদিসে আছে এ কথা বলা ঠিক না হাদিস সম্পর্কে যাদের মাহারথ আপনার যাদের হাদিস সম্পর্কে পূর্ণ অভিজ্ঞতা আছে হাদিস তারা বর্ণনা করতে পারবে আপনার ন্যূনতম হাদিস সম্পর্কে অভিজ্ঞতা নেই আপনি একটা কথা বলেই বলে দিলেন এটা হাদিসে আছে এভাবে কথা বলা কি ঠিক না কথা বলা এভাবে ঠিক না বত্রিশ নম্বর তেত্রিশ নম্বর কবিরাগুনা কোন কোন অলিয়াল্লার সাথে শত্রুতা আমি রাখা আল্লাহর কোনো অলির সঙ্গে শত্রুতা আমি রাখা কবিরা গুনা মানা ফাকদ আলি ফুহু বিলহার আল্লাহ পাক বলেছেন যে ব্যক্তি আমার কোন অলির সঙ্গে শত্রুতা আমি রাখবে আমি আল্লাহ তার সঙ্গে যুদ্ধ ঘোষণা করলাম যে ব্যক্তি আমার কোনো অলির সাথে শত্রুতা আমি রাখবে আমি আল্লাহ তার সঙ্গে যুদ্ধ ঘোষণা করলাম আল্লাহ যদি আপনার সঙ্গে যুদ্ধ করে আপনি কি বিজয়ী হবেন নাকি পরাজিত হবেন কোন অলির সঙ্গে শত্রুতাম রাখা এটা ঠিক না আল্লাহ মা ফরিদুদ্দিন আত্মার রহমতুল্লাহ আল্লাহ বলেন হামনা সেইনি যুজবে ধরবে শাহকুন তা ধরবে শা কালি দে না দুশ্মনে ও জগতের মানুষ অলির সাথে কোন অলিয়াল্লাহর সাথে মহাব্বত রাখা এটা হওয়ার আলামত আর কোন অলিয়াল্লাহর সাথে শত্রুতামী রাখা দুশ্মনী রাখা এটা বদভক্ত হওয়ার আলামত কোন অলিয়াল্লাহর সাথে মহাব্বত রাখা মানে জাননাতে যাওয়ার সাবি গ্যাটি হাতে পাওয়ার নামান্ত আর কোনো অলিয়াল্লার সাথে শত্রুতামী রাখা মানে জাহান নামে যাওয়ার অ্যাডমিট কার্ড পাওয়া আল্লা মা জালাল উদ্দিন রুমি রহমতুল্লাহ বলেন চোখো দাঁ হাত আল্লাহ যদি কোন মানুষকে অপমানিত করতে চান তখন তার স্বভাবের ভিতরে কোন সাহাবায়ক রাম কিংবা অলি আল্লাহর সমালোচনাকে প্রিয় বানিয়ে দেয় যখনই সেই কোন সাহাবায়িক রাম কিংবা অলি আল্লাহর সমালোচনা শুরু করে তখন থেকে বুঝতে হবে তার ইজ্জতের কুফালে তার ইমানের কুফালে আগুন লেগে গেছে তার ইজ্জত একদিন ফামালার আর ধ্বংস হয়ে যাবে আল্লাহ যদি আপনার বিরুদ্ধাচারণ করা আপনি শান্তি পাবেন না কোন মানুষকে যদি আল্লাহ অপমানিত করতে চান তখন তার স্বভাবের ভিতরে কোন ফির বুজুর্গের সমালোচনাকে প্রিয় বানিয়ে দেয় সে তখন হাঁটি হাঁটি অলিয় আল্লাদের ফির বুজুর্গদের কি করে সমালোচনা করে বুঝতে হবে আপনার কুফালে আগুন লেগে গেছে আপনার ইমানের কোপালা আগুন লেগদ বুঝতে হবে মজাদা আলফে সানি রহমতুল্লাহ আলাই শেখ সারহিন মুজাদা আলফে সানি রহমতুল্লাহ আলাই মুরিতের কে নিয়ে এক পথ দিয়ে যাচ্ছিলেন যাওয়ার সময় এক পতিতা বেশ্যা নারী মজাদেদা আলফে সানিকে মন্দ বলেছে কথা বুঝতেছে আমার ওনাকে মন্দ বলছে এক বেশিয়া নারী মুজাদ আল ফিসানি রহমতুল্লাহ আলাই দূর গিয়ে একজন মুরিতকে ডেকে বলছে হে আমার মুরিদ যা ওই বেসে নারীকে একটা থাপ্পট দিয়ে আসো কথা বুঝতেছেন ওই বেচে নারীকে একটা কি থাপ্পট দিয়ে আসো তারা বলছে হুজুর অপরাধ করেছে আপনার সঙ্গে আমরা থাপ্পট দিব এটা কেমন এটা কি বলছেন আপনি আমাদের সঙ্গে কোনো অপরাধ করে আমরা তাকে থাপ্পট দিব আপনি ফেললে কিছু করেন তাকে কিছুক্ষণ পরে আসমান থেকে একটা গদবেশে একটা তলোয়ার আছে ওই মহিলাটাকে দ্বিখণ্ডিতে করে দিচ্ছে তখন মোজাব্দিদা আলফে সানি রহমদুল্লাহ উনার মূর্তে গিয়ে বলছে খাইছ খাইছো তোমরা এই মহিলাটার ধ্বংস করছো তোমরা এই মহিলাটার ধ্বংস করছো কতটা আমরা কিভাবে ধ্বংস করলাম এই মহিলাটা যখন আমাকে মন্দ বলেছে আমাকে গালি দিয়েছে তখন আমি দেখি আসমান থেকে একটা তলোয়ার আছি তাকে ধাওয়া করতেছে প্রতিশোধ নেওয়ার জন্য যদি আমার পক্ষ থেকে তোমরা তাকে একটি থাপ্পট দিয়ে দিতে তাহলে প্রতিশোধ নেওয়া হয়ে যাইতো আসমানের ওই তলোয়ার আর তাকে কোন ক্ষতি করতে পারতো না তোমরা বিলম্ব করেছ এর আসমানের তলোয়ার তাকে বিখণ্ডিত করে দিয়েছ মানে আদালত আজানুহু তুই অলি আল্লাহর সাথে বেদি করা মানে আল্লাহ তার সঙ্গে যুদ্ধের ঘোষণা দিয়েছে চিন্তাটা করে। নজাম উদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাই যে রাস্তা দিয়ে হাঁটতেন এক লোক শত্রুতামি করে কাঁটা রেখে দিতেন আলে শূন্যতল জমাতে রাখি দেয় কোন নবী কিংবা অলি গায়েব জানেন না এই হিসাবে নজাম উদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলায় ধারণা ছিল বোধয় জঙ্গল থেকে কেউ লাকড়ি নিয়ে যাওয়ার সময় ভুলবশত এখানে কাঁটা পড়ে যায় লাকড়ি পড়ে যায় না এক লোক ওনার কানপুর লোক হজুর এখানে কাঁটা এমনি পড়ে না বরং আপনাকে কষ্ট দেওয়ার জন্য আপনার এক শত্রু এই পথে কাঁটা রেখে দেয় তাই তো হা হজুর নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ বলছে যাও তাকে দুইটা কবিতা শুনে দিয়ে আসে আর কে মারা রঞ্জে দারক রা হাতাজ বেশি আরো বাদ আর কে মারা রঞ্জে দারক রা হাতাজ বেশি বাত মারা আমাকে কষ্ট দেয় তুমি জীবনে কোনোদিন তাকে কষ্ট দিও না সুভান আল্লাহ উলিয়াল মন কি উদার চিন্তাটা করে আল্লাহ যে আমাকে কষ্ট দেয় তুমি তাকে জীবনে কষ্ট দিও না আল্লাহ। যে শত্রু পাবে তুমি তাকে তোমার অলি বানিয়ে নাও সুভান আল্লাহ তুমি তাকে তোমার কি অলি বানিয়ে নাও কত বড় দোয়া ঘুরতেছে চিন্তা করেন একটু আগে গিয়ে বলেন হারকে খারে আফগানুশ্ম যে বজগা আয় আল্লাহ যে ব্যক্তি আমার চলার পথে আমাকে কষ্ট দেওয়ার জন্য কাঁটা রেখে দেয় আল্লাহ তোমার কাছে দোয়া করতেছি এই লোকটা যতদিন বেঁচে থাকে কোনদিন যেন তার ফাঁয় কাঁটা না ঢুকে কোনদিন তার ফাঁয় যেন কি যে আমার কাটা ঢুকার জন্য কাঁটা রেখে দেয় আল্লাহ তার পায়ে যেন জীবনে কোনোদিন কাঁটা না ঢুকে ওই লোক এসে পড়ল হুজুর আমাকে মাফ করিল হুজুর আমি বেয়া দি করেছি আমরা বলি তো বলতাম হ্যাঁ তুমি আমার চলার পথে কাটা রেখে দাও তামসা দেখাবো তোমাকে তোমাকে তামসা দেখাবো সুলতান ইব্রাহিমের আধাম রহমতুল্লাহে আলাই ইরানের গুহায় পাহাড়ি গুহায় বারো বছর চিল্লাকাশি করেছে বারো বছর তারপর হস যাবেন পায়ে হেঁটে বিমান যুগে না পায়ে হেঁটে তাও যাওয়ার সিস্টেম ছিল ভিন্ন ইরান থেকে এক কদম মোদিনে মক্কার দিকে দেয় যেখানে কদম পড়ে সুন্দর করে অজু করে ওই জায়গার দু নামাজ পড়ে সামনে আরো একটি কদম দেয় ওইখানে আবার দু জায়গা নামাজ পড়ে সামনে আরো একটি কদম দেয় ওই জায়গায় আবার দু কি করে এভাবে নামাজ পড়তে ভর্তি ইতিহাসের মধ্যে আছে দাহাই সালে আড়াই বছরে ইব্রাহিম আধাম ইরান থেকে মক্কায় পৌঁছেছে হেঁটে হেঁটে নাকি কোফালের মাধ্যমে সেইদার মাধ্যমে সেইটার মাধ্যমে যাওয়ার পথে খাল করছে একটা নদী সরু সরু নদী চিকন নদী খ্যান ও বসে আছে যে যাত্রী ফেলে ও পাড়ে দিয়ে আসবে টাকার বিনিময় ওরা মাদিমার লারা কয়েকজনে বসে গল্প গুজব করতেছে হাইরে এই মুহূর্তে যদি একজন লাওয়ারিস্লোপ পাইতাম তাকে নিয়ে কিছুক্ষণ মজা করতাম ঠাট্টা মস্কারি করতাম হঠাৎ ওদের দৃষ্টি পড়ে গেল সুলতান ইব্রাহিম আদাম রহমতুল্লাহ আলার দিকে আর বুঝতে দেরি হল না যে ফাইসি একজন লাওয়ারিস লোক কারণ যিনি বারো বছর ইরানের পাহাড়ি গুয়ায় চিল্লাকাছি করেছে ওনাকে দেখেই তারা চিনি ফেলেছে যে ফাইসি একজন লাওয়ারিস ছিল। মাজি মাল্লারা কি করেছে ওনাকে দামা খুলে একবার নদীতে ফেলায় আবার নদীর থেকে উঠায় নৌকাতে ফেলে আবার কান টান মারে আবার চুল টান মারে আবার দাঁড়ি টান মারে আল্লা পক্ষ থেকে আওয়াজ আসে আল্লাহর পক্ষ থেকে আওয়াজ এসে গেল ও ইব্রাহিম এ গুস্তা যার বেদবেরা তোমার সঙ্গে যেভাবে গুস্তা গিয়ার বেদবি ঘুরতেছে একবার তোমাকে নদী দিয়ে আবার নদী থেকে উঠায় আবার টুপি টান মারে কান টান মারে দাঁড় ধুরি টান মারে যে বেহাদবি করতেছে যদিও তোমার সহ্য হইতেছে কিন্তু আমি আল্লাহর সহ্য হচ্ছে না এই মুহূর্তে এ সমস্ত বেহাদবদেরকে যে শাস্তি দিতে বলো যেভাবে দিতে বলো আমি আল্লাহ ওইভাবে শাস্তি দিয়ে তার প্রতিশোধ নিয়ে নি ইবরাইম আদম রহমতুল্লাহ বলতেছে আল্লাহ তুমি যদি আমার কারণে ওদেরকে শাস্তি দিতে পারো তাহলে কি তুমি আমার কারণে ওদেরকে অলি বানিয়ে দিতে পারো না আমার কারণে তুমি তাদেরকে যদি শাস্তি দিতে পারো তাহলে আমি দরখাস্ত করতেছি তুমি আমার কারণে তাদেরকে কি তোমার বলি বানিয়ে দাও এই কথা বলতে তিনি মাঝিমাল্লারা ইব্রাহিমের পায়ে পড়ে কান্নাকাটি শুরু করেছে আর বলতেছি হুজুর কি ছিলাম কি হলাম আপনাকে আপনাকে চিনি না কিছুক্ষণ আপনার সংস্রমে থাকার কারণে এতদিন ছিলাম জাহান নামের গভীরে কিছুক্ষণ আপনার সংসার গ্রহণ করার কারণে জান্নাদের দরজা এসে গেছি দয়া করে আরো একটি ধাক্কা দেন যেন আমরা জান্নাদের ডুবি যেতে পারি ইতিহাসের মধ্যে আছে প্রত্যেকটি মাঝিমাল্লাহ একজন বিচ্ছ বিখ্যাত অলি হয়ে গেছে এটাই আজামের দোয়ার বরগতে আল্লাহর অলিদের মন হয় উদার উনি নাকি ওরা জামা খুলেছে কষ্ট দিয়েছে। কিন্তু এর এরপরে উনি প্রতিশোধ নিয়েছেন নাকি ক্ষমা করে দিয়েছেন ক্ষমা করে দিয়েছেন উনার এই ক্ষমার পদগুলোতে আল্লাহ ওদের প্রত্যেককে একজন বিশ্ববিখ্যাত ভাইরা অলিবান্লার সঙ্গে শত্রু আমি রাখা এটা কবিরে গুণা এটা কবিরে গুণা ওদের সঙ্গে মহাবত রাখবে আল্লাহ রুখজরিনে মনমনগর কেফায়ে আহিনী দারম রুখরিনে মনমনগর কেফায়ে আহিনী দারম সেমি সে জালাল উদ্দিন রুমি রহমতুল্লাহ আলাই বলেন যে একজন একটি শিয়াল ওকে দেখে তোমরা দুর্বল পেবো না হতে পারে এই শিয়ালের সঙ্গে ভাগের সঙ্গে হাত থাকতে পারে ঠিক তেমনি ভাবে কোন মানুষের জুতা ছিড়া পাঞ্জাবি ছিঁড়া অনারম্বর একবার সাদা সিধা তাকে দুর্বল দেবো না তাকে নিয়ে মজাকার ঠাট্টার তিরস্কার করো না হতে পারে তার সঙ্গে তার প্রভুর হাত থাকতে পারে পারে কিনা গল একবার মনে করতেছে রোডে কোন আলা কিছু জানে না না হইতে পারে তার সঙ্গে কার হাত আছে হইতে পারে সেটা আমি আর আপনি জানি না কারণ আপনি তো ঘুমান হইতে পারে এরূপ শেষ রাত্রে আল্লাহর দরবার উনি কান্নাকাটি করে সবা আমাদের পর দাদারে রে এসে কে সবা মতে আল্লাহর অলিরা রাত্রের অপেক্ষা করে কখন রাত্রের রাত্রের অন্ধকার নেমে আসবে আর মাওলার সঙ্গে তাদের প্রেম আলাপ শুরু হয়ে যাবে উলি হইতে পারে আল্লাহ চৌত্রিশ নাম্বার কবির বিনা দাওয়াতে আহার করা কথা আমার শুনতেছেন আপনারা বিনা দাওয়াতে আহার করা আপনাকে একজন মানুষ দাওয়াত করে নাই আপনি ওর পাড়ের গিয়ে খেয়ে চলে এসেছেন বিনা দাওয়াচ্ছে কয় না আমাদের দেশে এটা কি বলেন এটা কি মহাপে গুণা কলা রসুল্লাহ আলাইসালামে আল্লাহর নবী বলেছেন যে ব্যক্তি বিনা দাওয়াতে অন্য একজন মানুষের ঘরে যাবে সে চোর হয়ে ডুববে আর আত্মসাতকারী হয়ে বেরিয়ে আসবে বিনা দেওয়াতে দেওয়া মানে কি চোর সে তার বাড়িতে ঢুকেছেন আপনি সোরে যেমনি পাবে ঢুকে আপনিও তো একজন চোর তার মাসাদ করার জন্য আপনি ঢুকেছেন তার ঘরে আর অখরা যা মুগির এবং চিন্তাইকারী হয়ে আপনি তার বাড়ি থেকে বেরিয়ে আসছেন কিছু জিনিস চিন্তাই করে ওর বাড়ি থেকে নিয়ে এসেছেন এই আমাদের আলহামদুলিল্লাহ আমাদের হতে স্বভাব নাও থাকতে পারে যদি কারো ভিতরে থেকেও থাকে যে বিনা দেওয়াতে আমি আরেকজন বাড়িতে চলে গেছি হ্যাঁ যদি লিল্লা দেবত হয় আমাদের দেশে এভাবে অনেক সময় আছে আট দশটা গুরু জবাই করে বাড়ি হারে মানুষদেরকে দাওয়াত দেয় এলান করি দেয় এতে হলে পারবেন অসুবিধা নেই যে লিল্লা দেওয়ক না হয় কথা বল সীমিত কিছু মানুষকে দাওয়াত করে তখন যাকে দাওয়াত করেছে সে যেতে পারবে বিনা দাওয়াতে আহার করার জন্য তার বাড়িতে যাওয়া কোনো ক্রমেই জায়গ হবে না পঁয়ত্রিশ নাম্বার ফেসাবের ফেসাব থেকে ভালোভাবে ফাঁকস থাকা ফস্রাব থেকে ফস্রাব থেকে ফবিত্র থাকা পাক পবিত্র না থাকা কবিরা গুণার কথা বুঝতেছেন ফস্রাব থেকে কি পাক পবিত্র না থাকা কবিরা গুণার এটা একটু বুঝেন আমাদের দেশে দেখবেন অনেক ভাইকে দেখবেন ফস্রাব করেই ফানি কিংবা ঢিলা ব্যবহার না করে বা ছাটা শুরু করে তাহলে আপনারা বলেন এই লোকের কাপড় লুঙ্গিতে ফস্রাবের ফোটা লেগেছে কিনা বলেন অবশ্যই লাগবে এটা তাজের বা অভিজ্ঞতা ফসরা করেই যদি এসতে আপনার না করা হয় কিছুক্ষণ হাঁটা উঁটা না করা হয় কখনো মানুষ মানুষের ফসরা একবারে আপনার নিষ্কাশন হয়ে আসে না কখন এই জন্য ফসরা করার পরে ঢিলে কিংবা টিস্যু পেপার নিয়ে কিছুক্ষণ হাঁটা উঁটে করতে হবে এক দু মিনিট গলা খেঁক দিতে হবে না হয় এভাবে যদি হেঁটে চলে যান আপনার কাপড় অপবিত্র হয়ে যাবে বহুত বড় তমক হাতিছে মধ্যে ও ভাইরা খেয়াল করি আল্লাহর নবী দুটি কবরের ফাঁস দিয়ে যাচ্ছিলেন দুটে কবর যাওয়ার সময় দেখলো যে কবর আজাবছে কবরে কি সাহাবায়ামে নবু বলেছেন ও আমার সাহাবিরা এই যে দুটি কবরে আজাব হচ্ছে এটা কোন বড় কোনো সাপের কারণে না ক্ষুদ্র একটা বিষয়ের কারণে ওদের কবর আজাব হচ্ছে এক কবর আজাব হচ্ছে এই জন্য এই লোক ফসরাব থেকে বেঁচে থাকতো না ফসরাবের ছিটে থেকে বেঁচে থাকতো না লঙ্গিতে ফসরাব লাগতো ফায়দামাতে ফসরাব লাগত এই কারণে তাকে আজাব দেওয়া হচ্ছে আর অপর কবর আজাব হচ্ছে এই জন্য এই লোক চগুল খুরি করত শগুল খুরি বুঝেন তো আপনারা যারা দুই মুখের অধিকারী কয় মুখ এক জায়গায় এক কথা বলে এদেরকে চগুল খুর বলা হয় এই চগুল খুরির কারণে এর কবর আজাব হচ্ছে বিভিন্ন জাগাতে দেখা যায় ওদুর আগে দেখা যায় ঘাটে লঙ্গির কোনা দো লঙ্গি আপনার দেখিনি কোনো সময় দেখেন না কোনোদিন কি ও ভাই লুঙ্গির কোনা কিললে ধুতেছেন হুজুর সরমের কথা ওই যে ফসরাব করছি ফানি খরচ করি নাই এই কারণে লুঙ্গির কোনাটা ধুইতেছি মাশাল বালক আমাদের করতেছেন আপনাকে এটা কে বলেছে যে ফসরাব করি ফানি না খরচ করি লঙ্গির কোনা যদি ফাঁক হয় এটা কি কোনো মুক্তি সাহেব বলেছে আপনাকে না মানুষ করে এভাবে এই জন্য আমিও করতেছি আপনাদের কি ধারণা নাপাক লেগেছে এক জায়গাতে আমি যদি লঙ্গির কোনা ধুয়ে লঙ্গি কি ফাঁক হবে নাফাক কোন জায়গাতে লেগছে এটাকে আপনি জানেন আপনি ফসরাব করি হাঁটা শুরু করছেন কোন জায়গায় নাফাকের ফোটে পড়েছে আপনারা আন্দাজ করে লঙ্গির এক কোন দু এটা কিভাবে লঙ্গিটা পবিত্র হবে আপনারা বলেন এই জন্য আমার ভাইরা প্রসাদ থেকে আমরা বেঁচে থাকার চেষ্টা করবো না হয় এটা আমাদের কবিরে গুনা হবে ৩৬ নাম্বার কবিরে গুনা সার্থিত মনোমালিন্যের কারণে তিন দিনের বেশি পরস্পরে কথা বন্ধ করা অথবা সম্পর্ক চিহ্ন করা মনোমালিনের কারণে তিন দিনের অধিক কথা বন্ধ করা সম্পর্ক চিহ্ন করা এটা কবিরে গুণা কথা কবিরে গুণা এটা পুরুষদের স্বভাব কেমন জানি না মহিলাদের দেখবেন ফতি বাড়িতে আছে এগিরিব হেগির বর লোকে কথা কয় না একদিন ন দুই দিন মাঝকে মাছ বছরকে বছর কি বলে না অথচ দেখবেন কেন কথা বন্ধ করেছে তুচ্ছ একটা বিষয় একটা বিষয় নিয়ে মাঝে মাঝে পুরুষে পুরুষেও মাঝে মাঝে মাঝে মাস কথা বলে না বছর যে বছর কথা বলে না অত কত বড় ধমক বলেছেন আমার কোন যদি তার ভাইয়ের সঙ্গে কোনো কারণ ছাড়া তিন দিন ব্যতীত কথা বন্ধ করে কিংবা সম্পর্ক ছিন্ন করে আর ওই তিন দিনের ভিতরে ভিতরে যদি সে মারা যায় সোজা সোজা জাহান নামে চলে যাবে কোথায় যাবে কোথায় যাবে সেই সঙ্গে এত কথা বলতে যদি আপনার কষ্ট হয় কথা বলেন না কিন্তু আশা দেওয়ার সময় সালাম কালামটা অন্তত চালু রাখবেন কথা বুঝছেন কিনা আমার সালাম কালাম এগুলো চালু রাখবেন এত কথা যদি না বলতে মনে না চায় অসুবিধা নাই কিন্তু সালাম কালাম তার খোঁজ খবর ভাই কেমন আছেন বাস এটা বলেছেন অন্তত ভাই কেমন আছেন ভালো আছেন কিনা এরপর আপনি আপনার কাজে চলে যান আমার ভাইও না এটা অত্যন্ত বড় হবে সাতত্রিশ নাম্বার কবিরে গুণা হস্ত মৈথুন করা স্ত্রী ব্যতীত অন্য কোনো পন্থায় বিজ্জুপাত ঘটানো স্ত্রী ব্যতীত অন্য কোনো পন্থায় ঘটানো যেটাকে আরবিতে আলমনা বিলিয়াদ বাংলাতে বলা হস্ত মৈথুন হাত দিয়ে বিজ্ঞপাত করা এটা কবিরা গুনা কবিরা গুনা আল্লাহ আমাদের সকলকে এই কবিরা গুনাটা থেকে হেফাজত করুন হস্ত মৈথুন স্ত্রী ছাড়া অন্য কোনো ভাবে বিজ্ঞুফাত ঘটানো এটা কবিরা গুনা এটা না যায় আটত্রিশ নাম্বার কবিরা গুনা কাউকে মন্দ নামে ডাকা মন্দ নামে ডাকা কোরআনে আল্লাহাত বলেন ওলা তানা বাজু বি আমার বন্দারা তোমরা সরসরে অপরকে মন্দ নামে ডেকোনা মন্দ নামে ডেকুনা যেমন কানা বলে কানা কি বলে কানা এদিকে কানা ল্যাংড়া টেরা অথবা মটকু মোটা হেরে কি কয় মোটকু কইটাকে মোটকু অথবা টেরা ল্যাংড়া আপনাদের এলাকাতে জানি না আমাদের এক এলাকাতে একজনকে কেউ কেউ বললে সে এ কেউ কোলে চুসছে দা থাক শ্রেণী থাকে শুরু এক মাইল পর্যন্ত দূরেছে একদিন কেউ কেন বুঝে আপনাদের এলাকাতে আসে নাকি এরূম যে আসে কবেন নাকি না সেটা কবিরে গুণ এখন এটা কিবারে লাল কন্দ নামে তোমরা কাউকে ডেকে না হ্যাঁ মুফতি শফি রহমতুল্লাহ মার কোরআনে লিখেছেন যে যদি বিষয়টা এমন হয় যে ওই মন্দ নামে ডাকা না ডাকা ছাড়া ওকে কেউ ছিনে না কথা বুঝুন না ওই মন্দ নামে না ডাকা ছাড়া তাকে কেউ কি চিনে না তাহলে যদি আপনার ভিতরে হ্যাঁ চিনে না নাম টাম করলে দুষ্টি তো কেউ শিখত না হ্যাঁ টেরাগুলি কেউ শিনছে চিনছে তো টেরা করতে পারবেন তবে হেও করার নিয়ত আপনার ভিতরে কি যেহেতু মহাদিস হাদিস সন্ধান করলে পাওয়া যায় বিভিন্ন কিছু কিছু মহাদ্দিছে না গ্রামের নামের সঙ্গে আহ রাজ এরা ইত্যাদি নামে খেত আছে এভাবে যেমন আবু হরাইরা রজি আল্লাহ আবু হরারা কি নাম তা আবু আবু মানে বিড়ালের বাপ ছোট বিড়ালের বাপরা আবু রা বলে তো যাই হোক এভাবে যদি অসম্মানি করার না থাকে বলতে পারেন কোনো সমস্যা নেই আর একটা কথা বলি আল্লাহ পাকের গুণ নামের সঙ্গে আব্দ শব্দ অ্যাড করে আমাদের দেশে অনেকের নাম রাখা হয় যেমন আব্দুস সাত্তা এটা আল্লাহ পাকের গুন নাম এই সাত্তারের সঙ্গে আব্দকে যোগ করে আব্দুল সাত্তার বলা হয় আব্দুর রহমান আব্দুর রহিম কি করে এভাবে নাম আছেন সমাজে আব্দুল জলিল আব্দুল মাতিন ভাবে যদি আল্লাহর গুণবাচক নামের সঙ্গে আব্দ শব্দ এক করে নাম রাখা হয় সেখানে আব্দ শব্দ বাদ দিয়ে ডাকা কবিরে গুণা যেমন এ রহিম এদিকে আয় কথা গন্ধ এ রহিম রহিমকে মানুষ নেই নাকি আল্লাহ আমরা আল্লাহারে কি আছি রহিম তো আল্লাহর নামানা বিসমিল্লা সত্তুরিয়া সত্তরিয়া এদিকে শুধু সাত্তার বোলানাটাও কবি দেখুন বলতে হবে কি আব্দুস আব্দুল কুদ্দুস কত সুন্দর আমি কুদ্দুচ্ছা এদিকে আপনার কথা বুঝতেছেন নাকি না আবদুল কুদ্দুস বলতে হবে আব্দুর রহমান আব্দুল মসিম ভিন্ন ভাবে নাম ডাকা এটা কবিরে গুনা হবে আল্লাহ হেফাজত করুক উনচল্লিশ নাম্বার কবিরে গুনা সময় প্রায় শেষ হয়ে যাচ্ছে একজনের বিবাহের প্রস্তাবের উপর অন্য জনে প্রস্তাব দেওয়া একজনের বিবাহের প্রস্তাবের উপর অন্য জনে বিবাহের প্রস্তাব দেওয়া এটা কবিরা গুনা এক পাড়ির সঙ্গে কথাবার্তা এখনো কাটছাট হয় নাই এরা আসা যাওয়া করতেছে দেখাতে কি হইতেছে আপনি সুযোগ আপনি গিয়ে প্রস্তাব দিয়ে বসতেন এটা কবিরা গুনা কলাহি রা তোমাদের মধ্যে যে যেন কেহু তার বায়ের প্রস্তাবের উপর প্রস্তাব না দেয় এটা কবিরাগুনা বলেন এটা কি এটা মধ্যে নয় এটা দেখবেন একবার কাঁসা বাজারে মাছ একটু বড় আরে একজন মূলের আমনে পট করে একশো টাকা বাড়তি দিয়ে মাছটা কিনি লেন এ লোকটা তো এখনো দাম তো করতেছে এর সঙ্গে কথাবার্তা এখনো কি শেষ হয় নাই একজনের প্রস্তাবের উপর অন্য জনের প্রস্তাব এটা গরু বাজারেও চলে সব বাজারে চলে একজনের প্রস্তাবের উপর অন্যজনের প্রস্তাব এটা কবিরাগুনা। আমার ভাইরা চল্লিশ নাম্বার কবিরাগুনা। একাধিক স্ত্রীর ক্ষেত্রে সমতা রক্ষা না করা একাধিক স্ত্রীর ক্ষেত্রে সমতা রক্ষা না করা জিনার স্ত্রী একজনের অধিক আছে দুইজন স্ত্রী বা তিনজন স্ত্রী উবার মাঝে আপনাকে সমতা রক্ষা করতে হবে না হয় আল্লাহর নবী বলেছেন যার কাছে একাধিক স্ত্রী থাকবে যার কাছে একাধিক স্ত্রী থাকবে এবং সে পরস্পরের সমতা রক্ষা করবে না তাহলে সে কে দিন অঙ্গহীন অবস্থায় আসবে কে আমাদের দিন তার একটা অঙ্গ কি অঙ্গ থাকবে না তার হাতের একটা অঙ্গ পা একটা অঙ্গ চোখ অঙ্গ কান অঙ্গ এই অঙ্গগুলো তার কি থাকবে না অঙ্গহীন অবস্থায় আচরণ ময়দানে যাবে এই জন্য একাধিক স্ত্রী যদি থাকে একে যে মানের কাপড় দিতে হবে অপরিস্ত্রীটাকে ওই মানের কাপড় দিতে হবে এর সঙ্গে যদি এক রাত ঘুমান ওর সঙ্গে এক রাত ঘুমাতে হবে আমাদের দেশের কিছু হায়ান মানুষ নামে জানোয়ার অপরিস্ত্রীকে না জানিয়ে টাকা থাকে বিয়ে করে বছরে তো বছর টাকা থাকে কিন্তু দেশের স্ত্রীর খবরটাও নেয় এমন ঘটনা আছেন না নেয় হাজার হাজার আছে খবরদার খবরদার হাসুর ময়দানে আপনার করুণ পরিণীতি হবে পরিস্থিতি অত্যন্ত খারাপ হবে আপনার অঙ্গহীন অবস্থা হাসুর ময়দানে যাবে আল্লাহ বিয়ে করে আমরা সমতা রক্ষা করার চেষ্টা করি একচল্লিশ নাম্বার কবি রেগুনা গুস খাওয়া বলেন কি খাওয়া ঘুষ খাওয়া ঘুষ দেওয়া এবং কাজে সহায়তা করা শুনতেছেন আমার কি কি বলেন গুষ খাওয়া গুষ দেওয়া গুষের কাজে সহযোগিতা করা এটা কিটা তো আপনাদের যার বোঝানোর কোনোজন হচ্ছে না আমি আমার মনে হয় কল আর সল্লাহ আলাহি সাল্লাম আর রাশি তাশি পিন্নার আল্লাহর নবী বলেছেন গুষ দাতা এবং গুষ গ্রহিতা উভয়জন জাহান নামে যাবে এবং যে তার উপর কি এতে একটু মধ্যস্থতা করতে অসুবিধা নাই তুই কি করতে যাতে সহায়তা করেছে তার উপরও লানত এটা কবিরা গুনা নম্বর কবিরা সুদ গ্রহণ করা এবং সুদ প্রদান করা এবং সুদের চুক্তি পত্র লেখা সুদ গ্রহণ করা সুদ প্রদান করা সুদের চুক্তি পত্র লেখা বন্ধিত তিনি বলেন সুদ গ্রহিতা আল্লাহর নবী সুদ্রহিতা সুদাতা এবং সুদ কারের লেখক এবং সুদের সাক্ষীদের প্রতি অভিসম্পাদ করেছেন সুদের চুক্তিপত্র লেখা এটাও কি ব্যাখ্যায় কবিখ্য যে প্রতিষ্ঠানে সুদের কাজ কারবার চলে ওই প্রতিষ্ঠানে চাকরি করাটাও কবি রেখুনা কথা বুঝছেন কিনা আমার যে প্রতিষ্ঠানে কি চলে বলেন না কেন কি চলে সুদ চলে ওই প্রতিষ্ঠানে চাকরি করা এটাও কবি দেখুন হ্যাঁ আপনার যদি বাঁচার কোন আপনি চাকরি নিয়ে ফেলেছেন এখন কি করবেন খুব ভিন্ন ইসমানি তাহমদ বরগা তুমি একটা মাতালার মধ্যে লেখে একটা প্রবন্ধর মধ্যে লিখেছেন যে আপনি দ্রুত এটার থেকে নিষ্ক্রিয় কিভাবে পান এর চেষ্টা করতে হবে এবং যে সমস্ত প্রতিষ্ঠানে শুধু কার চলে ও সমস্ত প্রতিষ্ঠানের জন্য গড়বাড়া দেওয়া এটাও কবিরে গুনা কথা বুঝছেন কিনা আপনি গরবাড়া দেওয়া মানে সুদি কারে সহায়তা করেছেন আপনি কথা বুঝছেন কিনা আমার এ ব্যাপারে সবাই লহানত সুদ দেওয়া সুদ লেখা সহযোগিতা করা চুক্তিপত্র লেখা যতজনে এই সুদের সঙ্গে সংশ্লিষ্ট প্রত্যেকের উপর লহানত আল্লাহ পাক আমাদের সকলকে এই কবিরে গুনা গুলো থেকে হেফাজত করুক ইনশাল্লাহ ধারাবাহিক আলোচনা চলবে আপনার যারা সুন দাবান আলহামদুল্লাহ যে